শ্রোতা আগেকার মতো আবার সামনে উপস্থিত হয়েছে হ্যাঁ ইসলামী আহিদের আরেকটি পর্ব নিয়ে এই পর্ব যা থাকছে সেটা আছে। কেয়ামতের ছোট ছোট আলামত কেয়ামতের ছোট আলামত বলতে কি বোঝানো হয় কেয়ামাদের ছোট আলহামদ বলতে এমন সকল আলহামদ কে বুঝানো হয় হ্যাঁ যেগুলো কেয়ামতের সময়ের মধ্যে প্রকাশ পাবে এগুলোর মধ্যে আবার কিছু আছে এমন যেটা আপনার অনেক আগে হবে। আর কিছু আছে কেয়ামতের মানে কিছু আগে প্রকাশিত হবে এবং কিছু আছে এটা প্রকাশ হয়ে গেছে এবং কিছু আছে আপনার প্রকাশ হয়েছে তবে এখনো চালু রয়েছে আর কিছু রয়েছে এখনো প্রকাশ হয়নি এই জাতীয় আলামত গুলা নিয়ে আমরা আলোচনা করব কি আমাদের ছোট ছোঁ আলামতো অনেকগুলো কিন্তু একটা নাম হচ্ছে কি আমাদের ছোট বড় আলামত হ্যাঁ এটা একটি বই আছে আমাদেরই লেখা হ্যাঁ আরেকটা হচ্ছে আপনার বিশ্ব যখন ধ্বংস হবে এটা শেখ আরিফের একটি বইয়ের অনুবাদ উচিত হবে আমাদের এখানে সংক্ষিপ্তকার আমরা বলছি যে কি আমাদের কিছু ছোট আলামত প্রথম যেটা বলবো সেটা হচ্ছে রসুল আকাল্লাহ আলি ইসলামের প্রাপ্তি এটাও আমাদের একটি আলামত বিশেষ করে বাকি যে সময়ে এটাই আলামতের নিকটবর্তী হয়ে গেছে তিনি বলেন এবং তিনি আপনার সাব এবং মধ্যমা আঙ্গুলি এটা মধ্যমা এটাকে সাব বাবা বলে তো সুতরাং এই দুইটাকে তিনি লাগিয়ে বলেছেন যে এই দুইটার মতো আপনার কাছাকাছি আমাদেরকে প্রেরণ করা হয়েছে সময় তিনি তখন চামলার একটি গুমদের মতো তাবুর মধ্যে তিনি অবস্থান করছিলেন তখন তিনি আমাকে বলছিলেন যে ওনাই নিয়ে দেয় যে তুমি কেমন আগে ছয়টা জিনিস গনে গনে রাখবে তার মধ্যে যে আমাদের ছোট আলমত সেটা হচ্ছে বাই মাসের বিজয় যেটা এর হাদিসের মধ্যে ইতিপূর্বে আমরা বলেছিলাম আগের পয়েন্টের এবং এই বাইতুল মগদেশের বিজয়টা ঘটেছে কিন্তু ষোলো হিজড়েতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে এই বাইতুল মুকদসের স্বাধীন করা হয়েছে চার নম্বর যেটা কি আমাদের ছোট অনুবাদ সেটা হচ্ছে নবুয়তের দাবিদারের প্রকাশ নবুয়তের জন্য দাবি করবে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু পরে তাদের হ্যাঁ সমাজের মধ্যে প্রকাশিত হওয়ার সাথেও কি আমাদের অনুবাদ হযরত থেকে বর্ণিত তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লা তাقومুস সাআহু হাতা ইয়া'বাথ দাাজ্জালুন ওয়া কাযিবুন قريبا من 30 যে কেমত হবে না যতক্ষণ আসবেন না পাঁচ নম্বরে কে আমাদের ছোট আলামতের মধ্যে সেটা হচ্ছে হেজাজের মধ্যে মক্কামাদিনা এলাকাতে আপনার আগুন বের হওয়া যে আগুনের আলোতে আপনার বসরা এলাকার শাম সাম এরিয়া মানে এখন সিরিয়া দ্বারা হয় সেই এরিয়ার বস্রা নামক এলাকার হাদিস যে কিয়মত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত অঞ্চল থেকে আগুন বের না হবে যে আগুনের আলোতে বসরা এলাকার আপনার উঠের দেখা না যাবে उल्लेख कर तुर्कीर युद्ध कर मोगल ये कारण मोगल के मोगलर सुद्ध करब्बास खिलाफ হম এরকম ভাবে সাত নম্বর ছোট আলামত হচ্ছে যে অনেক ছাগল চড়াই চড়াইত যারা তারা বিশাল বিশাল আপনার বিল্ডিং টাওয়ার উঠাচ্ছে হম এরকম ভাবে অন্যান্য অঞ্চলেও গরিবরা এরকম নেমে গেছে 8 নম্বর ছোট আলামত হচ্ছে যে আপনার হত্যাকাণ্ড বেড়ে যাওয়া বর্তমানে এলাকায় নতুন নতুন নয় নম্বর হচ্ছে সময় একবারে নিকটবর্তী হওয়া যে আপনি দেখছেন আমরা যারা আপনার বাইরে আসি হঠাৎ থেকে আসলাম কাজ কিছুদিন পরে ছুটির টাইম হয়ে যায় হুম এরকম ভাবে এরকম করতে গিয়ে সকাল কাজে বের হচ্ছে দেখা যায় কোন ফাঁক দিয়ে জোর টাইম হয়ে গেল संख्या तर मधिकूर्ख प्रकृतर सूत्रीय संकट देखा दीचे एगारो नम्बर हम बेस मार्केट बेस बस मार्केट हवा যে আসলে কাপড় পরছে কিন্তু বাস্তবে সে উলঙ্গ মানে পাতলা কাপড় পরা অথবা টাইট কাপড় পরা এরকম আরো কিছু লোকের আবিষ্কার যে কিছু লোক সমাজের মধ্যে যাদের হাতে পাওয়া গেছে আপনার উলঙ্গনী মহিলাদেরকে পাওয়া যাচ্ছে এখন এবং পাশাপাশি এরকম ভাবে পুলিশ বাহিনী যারা লাঠি যাদের হাতে থাকে মানুষকে আঘাত করতে চেষ্টা করে এরকম বাহিনী পাওয়া গেছে সুতরাং এই অনেকগুলো ধ্বংস হবে এবং আরেকটা হচ্ছে কেয়ামাতের ছোট বড় আলামত সেগুলো দেখতে পারেন আহ সেগুলোর মধ্যে বিশুদ্ধ যে কেয়ামাতের আলামত আমরা উল্লেখ করার চেষ্টা করেছি রিল সহ আল্লাহ আমাদের কেয়ামাতের আলামত দেখে হম আপনার কি আমাদের দিনের জন্য আমাদের সেই পুঁজি সংগ্রহের তফই দান করুন সেটাই আল্লাহর কাছে কামনা করব ওসলিয়া মহামদ ও আজ